বিসমিল্লাহিহি রহমান রহিম আলহামদুলিল্লাহি ওস্লাত আলা রসুলিল্লাহি ও আ আলা ওসাহাবিহি ওসাল্লাম তসলিম আন কসীর আন মজিদ আন ইউম আম্মাদ আমরা সবাই তবা শব্দটির সাথে কম বেশি পরিচিত তবে একই রকম আরও একটি শব্দ কোরআনে বহুবার এসেছে শব্দটি হলো ইনাবা এখন যেহেতু রমাদান মাস সুতরাং আমরা আলোচনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে ইনাবার আলোচনা শুরু করব। ইনাবা কি শাহেখ ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন ইনাবা হলো আল্লাহকে খুশি করার জন্য তৎপর হয়ে থাকা প্রতিনিয়ত বারবার আল্লাহরই দিকে ফিরে যাওয়া অর্থাৎ এটা তবাহি কিন্তু এ তবা হলো ক্রমাগত তবা বিরতিহীনভাবে করা তবা ইনাবা করার জন্য মন থেকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে ভয় নিয়ে আন্তরিকতার সাথে আল্লাহর দিকে ছুটে যেতে হবে আর তা হতে হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আল্লাহর কিছু বান্দা আছে যারা রমাদানের শেষ দশ দিনে দুনিয়ার সব কিছু ফেলে এই তিকাআফের উদ্দেশ্যে আল্লাহর দিকে ছুটে যায় ঠিক তেমনি ইনাবাহ হলো আল্লাহর দিকে অনবরত এই তিকাআফ করা মানবহৃদয়কে আল্লাহর দিকেই ছুটে যেতে হবে আর এতেই তার সম্মান নিহিত কেউ যদি আল্লাহর পানে না ছোটে তাহলে সে অন্য কারো দিকে ছুটবে আর মানুষ হয়ে রব বাদে অন্য কারো দিকে ছোটার মধ্যে কোনো সম্মান নেই সুখের দিনে কিংবা দুঃখের মুহূর্তে সব রকম অবস্থায় আল্লাহর দিকে পুরোপুরি ফিরে যাওয়াই হলো ইনাবাহ মনিব হল সেই ব্যক্তি যে গুনার পর তবা তো করেই বরং আরও এক ধাপ এগিয়ে নিজেকেই বদলে ফেলে আল্লাহর সাথে নিজেকে একটা সার্বক্ষণিক সম্পর্কে জুড়ে নেয় আল্লাহ তালা ইব্রাহিম আলহিসামের ব্যাপারে বলেছেন নিঃসন্দেহে ইব্রাহিম ছিল ধৈর্যশীল কোমল হৃদয়ের অধিকারী এবং আল্লাহ অভিমুখী সুরাহুদ আয়াত পঁচাত্তর এই আয়াতে ইব্রাহিম সালামের তিনটি গুণের কথা বলা হচ্ছে তিনি ছিলেন হালিম অর্থাৎ ধৈর্যশীল আউ অর্থাৎ কোমল হৃদয়ের অধিকারী এবং মুব অর্থাৎ বারবার আল্লাহর দিকে তহবাকারী ব্যক্তি কোরআনের একটি আয়াতকে কিছুউলামা সব চাইতে বেশি আশা জাগা নেওয়া আয়াত বলে মনে করেন কোন সে আয়াত لَا اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ আনি বু ইম আস্লি মূল হু মিং কবলি আমিং কবলি আমা তিয় কুমুল্লা সরু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 ইনাবার দ্বিতীয় স্তর হলো মুক্তাকিদের ইনাবা গুনাহ ছেড়ে ভালো কাজ করা যে এখনও ইনাবার প্রথম স্তরে আছে কিন্তু দ্বিতীয় স্তরে পৌঁছাতে পায় নি মুসলিম হল আমরা তার জন্য জাহান্নামের আশঙ্কা করি কেননা সে তার গুনের কারণে জাহান নামে যেতে পারে যদি না আল্লাহ তাকে ক্ষমা করে দেন ইনাবার এই স্তরের উল্লেখ পাওয়া যায় সুরাজ জুমারে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 তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ হও তোমাদের কাছে আজাব আসার পূর্বে এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না আজুমার আয় চুয়ান্ন ইনাবার তৃতীয় আর টি স্তর আছে তৃতীয় স্তরটিকেই আমরা এই রমাদানে লক্ষ্যবস্তুতে পরিণত করতে চাচ্ছি সেটা কি সেটা হল মোহসিনদের ইনাবা এটাই হলো ইনাবার সর্বোচ্চ স্তর দেহ এবং মন দিয়ে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে যাওয়া সব সময় সকল পরিস্থিতিতে বার বার কেবল আল্লাহর দিকেই ফিরে যাওয়া এবং পরিপূর্ণভাবে আল্লাহর সকল আদেশ মেনে নেয়া এটাই হল সর্বোত্তম পর্যায়ের ইনাবা ইব্রাহিম আলহাল্লাম এভাবেই ইনাবা করেছেন তার ইনাবার স্তর ছিল সর্বোচ্চ পর্যায়ের আল্লাহ তালা বলেন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 মানব জাতির নেতার দিকে তাকান সব ইমামদের ইমাম তবাকারীদের নেতা ইবাদাতকারীদের নেতা রসুল্লাহ সাল্লাম তিনি বলেন। বলেন্লাহ ইনস্তাকলা আল্লাহর কসম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং প্রতিদিন সত্তর বারের বেশি তবা করি সহিবুখারীর বর্ণনায় সত্তর বার আর সুনান আন্না সাইয়ের বর্ণনায় একশো বার তবা করতেন রসুল্লাহ সাল্লি সাল্লামের অতীত বর্তমান ভবিষ্যৎ তার জীবনের সামনের পেছনের সব গুণা মাফ করে দেয়া হয়েছে এর পরেও তিনি সত্তর থেকে একশো বার করতেন। আমাদের গুনাহের কোনো কমতি নেই মাত্র একটা গুণা মাফের ব্যাপারেও আমাদের কোনো নিশ্চয়তা দেয়া হয়নি তাহলে চিন্তা করুন আমাদের কতবার মাফ চাওয়া উচিত গুনাহ অন্তরকে শক্ত করে দেয় কাজেই মনকে নরম করতে আল্লাহর কাছে তবা করুন এটা একটা ব্যাধি আল্লাহ তালা বলেন অতপর এই ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে তা পাথরের মতো অথবা তার চাইতেও কঠিন সুরাব বাকারা আয়াত চুয়াত্তর গুণাহ করলে অন্তর কালো হয়ে যায় কাজেই তবাহ করুন যেন আপনার অন্তরকে পরিষ্কার করতে পারেন রমাদানের মতো এমন বরকতময় সময় আর পাবেন না আল্লাহ তো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 রমাদানের খাবার জমানোর চাইতেও ইস্তেকফার তওবা আর ভালো আমল করা কি আরও জরুরি না হে আমার রব আমার গুনাহ যদি পাহাড় সমানো হয়ে থাকে তোমার ক্ষমা তো তার চেয়েও বড় যদি নেক্কাররাই কেবল তোমাকে ডাকতে থাকে তবে আমার মতো পাপিরা কোথায় যাবে হে আমার রব তুমি আমাকে যেভাবে ডাকতে বলেছ আমি সেভাবেই তোমাকে ডাকি বিনয়ের সাথে একাগ্র হয়ে তুমি যদি আমার ডাক না শুনো তাহলে কে শুনবে তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে কে আমাকে ক্ষমা করবে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 আল্লাহ আপনাকে ডেকে বলছেন বমিয়া ইন্দু হু অলফর রাহী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 হে আদম সন্তান তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুণাহ নিয়েও আমার কাছে আসো এবং আমার সঙ্গে কাউকে শরিক না করে থাকো তাহলে তোমার কাছেও আমি পৃথিবীপূর্ণ ক্ষমা নিয়ে হাজির হবো কাজেই আপনি কফুরের সাথে ডিল করছেন আপনি আর রহমানের সাথে ডিল করছেন আপনি আফুয়ের সাথে ডিল করছেন আল্লা তাল আর এই গুণগুলো থেকে এটাই হলো আপনার প্রাপ্তি ইব্রাহিম ইবেন সাইবান বলেছেন তিনি ২০ বছর বয়সী এক যুবককে চিনতেন শয়তান তাকে এই কথা বলে প্রয়োজিত করতে যে তুমি তো এখন যুবক তুমি এখনই কেন তবা করছো এখনই কেন দুনিয়া ভোগ করা থেকে বিরত থাকছ তোমার সামনে এখনও কত লম্বা সময় পড়ে আছে শয়তানের ধোকায় পড়ে ছেলেটা আবার গুনাহের জীবনে ফিরে গেল। এভাবে গুনাহ মধ্যে ডুবে থাকা অবস্থাতেই হঠাৎ একদিন তার মনে পড়ে গেল আল্লাহর অনুগত হয়ে কাটানোর সময়টার কথা একজন মুসলিম গুনাহ করার সময়ও মুসলিমই থাকে তার অন্তরে এখনও লাহ ইল্লাহ গেঁথে আছে সে তখন আগের সুন্দর জীবনটার জন্য কাঁদতে শুরু করলো নিজেকে জিজ্ঞাসা করল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 তিনি অমুখাপেক্ষী তিনি সব কিছুর মালিক তিনি ডাকছেন কারণ তিনি আল রহমান আল গফুর আল আফু আল্লাহর কসম আপনি সেই মহান রবের কাছে ক্ষমা চাইছেন যার দয়া আপনার মায়ের থেকেও বেশি ওসাল সৈন মোহাম্মদ ও আল্লাহ ওসলাম আলহামদুলিল্লাহ রবী আলামিন।